المكتب التعاوني للدعوة والأرشاد وتوعية الجاليات بأبهى بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته بريدار شكس رتاب هايبون কাছে দূরে আপনারা যে যেখান থেকে আলোচনা শুনছেন জান্নাতের ভিতরে একটি বাড়ি বা একাধিক বাড়ির মালিক হওয়া আর সেই স্বপ্ন এবং সেই ছাদের কথা আল্লাহর জমিনে যারা প্রকৃত ইমানদার ছিলেন সেই সমস্ত ইমানদারদের মধ্য হতে একজন ইমানদারের মুখ থেকে আল্লাহ সব হাত তালা প্রকাশ করে দিয়েছেন কোরআন এর সৌরাহরিমের ভিতরে আর তিনি হচ্ছেন মহিয়াশী নারী ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি বলতেছিলেন ফিল আমার রব। আপনি আপনার কাছে আমার জন্য জান্নতে একটি ঘর নির্মাণ করবেন জান্নাত এরপরে আবার জান্নাতের মধ্যে একটি ঘর এটি আমাদের কাছে অনেক কঠিন মনে হলেও নাবিয়া সালাইসাল্লাম আমাদেরকে খুব সহজ ভাবে তিনটি উপায়ে তিনটি ঘর দেওয়ার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি আমাদের হাদিস নাম্বার হচ্ছে চার আবু আটশো আবু ওমা আলবাহ থেকে হাদিসটি বর্ণিত হয়েছে নবিয়া সাল্লাম বলতেছেন আনা লিমান আমি মানুষগুলোর জন্য জান্নাতের কিনারে জান্নাতের পার্শ্ব দেশে একটি বন্দোবস্ত তার যৌক্তিক দাবি থাকার পরেও তার অধিকার থাকার পরেও কারণে অকারণে যে সমস্ত তর্ক বিতর্ক সংগঠিত হয়েছে সেই তর্ক থেকে সেই বিতর্ক থেকে সেই বিবাদ থেকে সেই ঝগড়া থেকে নিজেকে দূরে রেখেছে এমনি করে যদি কোনো মানুষ একমাত্র নবী কায়ম এই আশার আলো এই ভবিষ্যৎ বাণী অনুযায়ী জান্নাতের ভিতরে একটি ঘর পাওয়ার জন্য এই কারণে অকারণে ঘটে যাওয়া বিবাদ ঝগড়া বিতর্ক এগুলোকে ত্যাগ করে নিরাপদ থাকতে পারে ত্যাগ করতে পারে তাহলে নভি এ কায়ম সাল্লাই তার জন্য জান্নাতের পার্শ্ব দেশে জান্নাতের কিনারাতে একটি ঘর নিশ্চিত করেছেন একটি ঘর তার জন্য প্রস্তুতি রেখেছেন রসুল সাল্লাম আমার উম্মের ওই মানুষগুলোর জন্য জান্নাতদের ঠিক কেন্দ্রবিন্দুতে জান্নাতদের ঠিক সেন্টারে জান্নাতের ঠিক মধ্যস্তরে একটি ঘরের জামিনদার হব বলে তিনি জানিয়েছেন তিনি বলেছেন যে আমি জান্নের ঠিক মধ্যস্তরে একটি ঘরের জামিনদার হব একটি ঘরকে নিশ্চিত করব ওই ওই মানুষটির জন্য ব্যক্তির জন্য আমার উম্মাতের যে মানুষটি এমন কি কৌতুক করেও খেল খেলতামাশা বা হাসি তামাশার ছলেও কখনো মিথ্যা বলেনি এরপরে নামি ক্যামসালাম বলতেছেন ওয়াবাই তিন ফি আল জান্না লিমান হাসুনা। আর আমি জান্নাতের ঠিক সর্বোচ্চ স্তরে সর্বোচ্চ মাকামে আমার উম্মাদের ওই মানুষগুলোর জন্য একটি ঘরকে নিশ্চিত করব একটি ঘরের জামিনদার হব একটি ঘর তাদের জন্য নির্ধারণ করব যে মানুষগুলো তাদের আখলাগকে তাদের চরিত্রকে সুন্দর করেছে তাদের নীতিকে সুন্দর করেছে তারা সততা আমানতদারিতা এর উজ্জ্বল দৃষ্টান্ত দেখাতে পেরেছে এই মানুষগুলোর জন্য নাবি কাম সাল্লাহ আসাল্লাম জান্নাতের ঠিক সর্বোচ্চ স্তরে একটি ঘরের জামিনদার হবেন যে প্রিয় দর্শক শ্রোতা ভাইবোনেরা আল্লাহ নবী সাল খুব সহজের বিনিময়েতা দিয়েছেন অধিকার থাকার পরেও যৌক্তিকতা মানুষটির জন্য জান্নাতের কিনারে রয়েছে একটি ঘর দুই নম্বরে যে মানুষটি খেলতামশা হাসিতামশা অথবা কৌতুকের সলেও কখনো মিথ্যা বলেনি অর্থাৎ মিথ্যা বল বিরত ছিল এ মানুষটির জন্য তিনি জান্নাতের ঠিক মধ্য স্তরে একটি ঘর নির্ধারণ করবেন ঘরের জামিনদার হবেন নাম্বার তিন সর্বশেষে নবী কালাম জান্নাতের সর্বোচ্চ স্তরে একটি ঘরের জামিনদার হবেন ঘর নির্ধারণ করবেন ওম্মাদের ওই মানুষগুলোর জন্য যে মানুষগুলো তাদের চরিত্রকে সুন্দর করেছে তাদের নীতিকে সুন্দর করেছে সততা আমানতদারিতা বিশ্বস্ততা এ ধরনের জিনিসগুলোর যারা চর্চা করেছে আল্লাহ সুবাহ আমাদেরকে এ সাহস তিনটি কর্ম করার মধ্য দিয়ে জাহ্নাতের ভিতরে নবী করিম সাল্লামের মাধ্যমে এই তিনটি ঘরকে নিশ্চিত করার তৌফিক দান করেন আহমিন ও আখির দাওয়ান ও সাল ওয়াসাল আলা নবীনা মোহাম্মদ لها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطفين فضجوا بالشهادة ناطفين